হমদুল্লাহ হরমিনাম আশরফুল ইবরসলিন আলিহি ওয়া সাহবিহি আজমা পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত আয়োজন শ্রবণের জন্য বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে প্রচার মাধ্যমের সামনে সমবেত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছি বর্তমান চলমান পর্বে আমরা রসুলুল্লাহ সাল্লু আলিবাসাল্লামের সন্না একটি পরিশীলিত সমাজ গঠন করতে শিক্ষানীতির ব্যাপারে কি গুরুত্ব আরোপ করে সে ব্যাপারে আপনাদের সামনে একটি পর্ব উপস্থাপন করেছিলাম আমরা সেই পর্বের সম্পূরক আরও একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম শিক্ষানীতির ব্যাপারে বা শিক্ষার আলো পরিব্যাপ্ত করার ব্যাপারে কী নীতি অবলম্বন করেছিলেন আসুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা পর্বটি যাদের মুখ থেকে আমরা শ্রবণ করব সে সমস্ত বিজ্ঞ ওলামা ইকরামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। এসেছেন আজকে এই আলোচনা পর্ব অংশগ্রহণের জন্য শেখ শহীদুল্লাহ খানীকুমাত দর্শক শ্রোতা উপস্থাপনা আমি জাহাঙ্গীর আলম ইসলাহী আসুন তাহলে আমরা শিক্ষানীতির ব্যাপারে রসুল সালাহ আলি ওসাল্লামের শূন্য কি বলেছে এ পর্যায়ে আলোচনা শুনতে প্রথমেই চলে যাচ্ছি শায়খ শহীদুল্লাহ খান মাদানির কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহাদ ধন্যবাদ মহতনাম উপস্থাপককে পুনরায় আবার শিক্ষানীতি সংক্রান্ত আলোচনা উপস্থাপনায় আসলে এই বিষয়টি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি কিন্তু ইসলাম এমন একটি ব্যাপক আদর্শ। বলা যেতে পারে পৃথিবীর সকল চিন্তা চেতনা ধর্ম মতবাদ এর মাঝে ইসলামই হল কোন সন্দেহ নেই শ্রেষ্ঠ এবং সবচেয়ে শিক্ষার গুরুত্ব দিয়েছে এই ইসলাম সবচেয়ে শিক্ষার গুরুত্ব দিয়েছে ইসলাম কারণ ইসলাম সর্বপ্রথম সকল কিছু এবাদত ফরজ না করে ইসলাম ফরজ করে দিয়েছে সর্বপ্রথম শিক্ষা আর শিক্ষা ছাড়া এটা সকলেই জানি কখনো কোনো ব্যক্তি পক্ষে শিক্ষা ছাড়া কোনো বিষয় সুষ্ঠু সুন্দরভাবে করা সম্ভব নয় এজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনও বলেন হাল যারা জানে আর যারা জানে না তারা কি সমানভাবে সমান হতে পারে না আল্লাহ রাবুল্লাহ আলমিন এই একটা পার্থক্য সৃষ্টি করে দিয়ে শিক্ষার দিকে অপরিহার্যতা উল্লেখ করে দিচ্ছেন প্রকাশ করছেন আল্লাহ শিক্ষার বিকল্পনাজ্ঞানের ইতিহাসের ভূগোলের ভূতত্ব বিদ্যার মহাকাশ বিদ্যার সানি বিদ্যার সমস্ত বিদ্যার যে এটা মহা সাগর এটা তো অনেকে জানে না জানে তারা মনে করে ছেলেকে আমি বিজ্ঞান পড়াবো কম্পিউটার সায়েন্স পড়াবো তাকে ইঞ্জিনিয়ারিং পড়াবো এটা করবো কোনটা নাই খলাক খলাকাল আলাক। আসলে স্টাডি করো করো গবেষণা তুমি আবৃত্তি করো এখানে আবৃত্তি আসবে স্টাডি আসবে গবেষণা আসবে অধ্যয়ন আসবে যা আছে আমরা যা বলি কারণ আল্লাহর কথা হলে তাম্মত কালিমাতর আল্লাহর প্রত্যেকটা কথা কমপ্লিট কম্প্রিহেন্সিভ এটাকে কোন আংশিকভাবে অর্থ করলে আল্লাহর কালিমার হক আদায় হয় না করা ফরজ অন্তর দিয়ে বুঝা উপী খালাক তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসান আমিনা আলাক ইনসানকে সৃষ্টি করেছেন আলাখ থেকে আলাপ এটা আমি আলাকে তাপসিরে যাচ্ছি না আলাকে অতীতের তাপসিরে লেখা হয়েছে জমাট রক্ত আধুনিক মরিস বুকালি বলেছেন জাইগট মানে শুক্রানুয়া ডিম্বাণুর যে নিষিক্ত রূপ দুইটা একসাথ হলে যেটা হয় ঝোঁকের মতো একটা ছোট্ট প্রাণী আমরা সবাই ও ওইটা ছিলাম আমাদের সৃষ্টির প্রাককালে আর আরেকটা হলো যেটা রাহিমের সাথে মাতৃ জরায়ের সাথে যে সৃষ্টির ছোট্ট কণিকাটি আমাদের প্রথম রূপটি সেটে যায় যেটা আলাপ এই আলাপ আলাপ থেকে আলাপ থেকে কেন মানুষ সৃষ্টি হবে কি আছে উপাদানটা নাকটা আছে এই নাকটা আদম আর হাওয়ার নাক ওই ডিজাইনটা ওখান থেকে আসছে এই সন্তানের যে দুইটা চোখ পেয়েছে ওই আদম আর হাওয়ার যে চোখের ডিজাইন সে এখানে পেয়েছে তারপরে সারা অঙ্গের যত বৈশিষ্ট্য সব সৃষ্টিকর্তার ভাষা হলো আলাকের মধ্যে আছে হঠাৎ করে যদি দেখা যায় তাদের হয়তো কোনো একজন কালো বর্ণের ছিল এই বংশ বৈশিষ্ট্য এটাকে বলে জেনেটিকলি আল্লাহ আলাকের মধ্যে ঢুকিয়েছেন আপনি আলকরণের প্রথম দুটো আয় যদি ব্যাখ্যা করেন আমি যদি মনে করি এখানে একরা বলে আল্লাহ ছেড়ে দিছে না আর আমার কোন দায়িত্ব নেই জিজ্ঞাসা করবেন আর না প্রথম ধরা দিবেন কবরে কবরের তিনটা প্রশ্নের পরে চতুর্থ প্রশ্ন হবে অমায়িকা তোমার সোর্স অফ নলেজ কি কোন কীতে পড়ে আসছো উত্তর দিতে হবে কারাও তো কীতে পার্লাহ ওই যে একরা হয়েছে না যে পড়ো কবরে বাঁচতে হলে ওখানে যদি আপনি কোরআনের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার শিশু যদি কোরআনের ছাত্র হয়ে থাকে তাহলে কবরে যখন সে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে পড়ো জ্ঞান অর্জন করো কালেমা পড়ার আগে তারপরে এই যে আল্লাহর রসুলাম বললেন আলা আলাকুলি মুসলিম প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে এলিম অর্জন করা ফরজ নর নারী সবার উপরে এলিম অর্জন করা ফরজ এই যে তিনটা দলিল যদি আমরা একত্রিত করি তাহলে একটা রেজাল্ট বের হয় এবং শেষে উনি যেটা ওই যে কবরে যে তিনটা প্রশ্ন এইটা মিল করলে কি হয় জানেন ইসলামের জ্ঞান অথচ আমরা অনেক সময় খুব গুরুত্ব দিয়ে থাকি যে আমার ছেলেটা পেটের বাচ্চা থাকতেই কল্পনা করি আমরা যে আমার বাচ্চাকে ডাক্তারি পড়াবো ইঞ্জিনিয়ারিং পড়াবো উমুক বিজ্ঞান পড়াবো ও কম্পিউটার সায়েন্স পড়াবো ইত্যাদি এই দলিলগুলোর ভিত্তিতে আলেমরা যে রেজাল্ট দিয়েছেন সেটা হলো কি দুনিয়াবি কোনো ইলিম অর্জন করাই না যায় যতক্ষণ পর্যন্ত এই তিনটা বিষয়ে জ্ঞান অর্জন না করবে আল্লাহ এবং ইসলাম তারপরে নবী এই তিনটি জ্ঞান হলো সবার জন্য জ্ঞান অর্জন না করে কোনো জ্ঞানে যাওয়াই যাবে না আমরা তো ডাক্তারি জ্ঞানকে সর্বোচ্চ সবচেয়ে উন্নত মান আল্লাহর জ্ঞানের চেয়েও কি এই জ্ঞানের মর্যাদা বেশি আল্লাহ সম্পর্কিত জ্ঞান এখানে আছে ভিত্তিমূলে না রাখা হবে এই আল্লাহ সম্পর্কিত জ্ঞান তারপরে সম্পর্কিত জ্ঞান তারপরে নবী সম্পর্কিত জ্ঞান ততক্ষণ পর্যন্ত অন্য সব জ্ঞান অবৈধ জ্ঞান বাস্তব আমি এই জ্ঞান সম্পর্কিত জ্ঞান বড় না অবশ্যই শরীরের দিক দিয়ে যুক্তির দিক দিয়ে অবগত হলাম যে জ্ঞানের মহাসাগর হচ্ছে আল ফুরহান আর আল্লাহ সম্পর্কিত জ্ঞানই হচ্ছে সর্বপ্রথম জ্ঞান যা প্রত্যেক মুসলিম কেন শুধু প্রত্যেক বনু আদমের জন্য যেটা অন্বেষণ করা যেটা আহরণ করা একান্ত জরুরি আসুন এ পর্যায়ে আমরা স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশা আল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমত Allahu Ya Rabbi Ya Allah He faces yeah, question uh, My is question is my about... Question, uh, question I have two He listens My question is about the beard about Imamati What, What are the people believe. In? He answers So number one is the help of Allah He satisfies in the light of glorious Qur'an and authentic hadith If Allah helps you, believe me, you have to get success Catch Dr. Zakir. Then we have the call, To get convincing and valid answers, dial korun Dr. Zakir ke. Pratishonibar, Rajshadshadtaip, Aappuno Shamprachar, Shokalshadhe, No Taip, Bangla Deshe, Peace TV Bangla Aay.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 তাহলে দেখুন ইসলামী সেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় জানুন জীবনের সঠিক উদ্দেশ্য বুঝুন ইসলামী সারিয়ার কার্যকর নির্দেশাবলী ইসলামী সারিয়া মহান লক্ষ্য ও উদ্দেশ্য পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির সময় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ বিরতির পরে আমরা আমাদের আলোচ্য বিষয়ের ধারাবাহিকতায় ফিরে আসলাম হাম যে কথা বলছিলাম যে শিক্ষা নীতি। রসুল্লাহ সাল আলি ওসাল্লামের সন্ন্যাহ তথা ইসলাম এ ব্যাপারে কি উৎসাহ উদ্দীপনা কি ব্যঞ্জনা আমাদের প্রয়োগ করেছে সে ব্যাপারে আলোচনা চলছিল শিক্ষা নীতি নিয়ে আমাদের যে আলোচনা চলছে ক্ষেত্রে আমরা মানব সৃষ্টির কথা ফের জানালেন এবং সৃষ্টি করলেন আজ আদম আকে যখন সাজদার হুকুম দিলেন রব্বুল আলামিন আদম আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েই তাদেরকে সাজদার হুকুম করেছেন এই শ্রেষ্ঠত্বের বিষয়টা কি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন তিনি শিক্ষা আদম তার রব থেকে বিচ্ছিন্ন করে নাই অথচ ইবলিস কিন্তু শিক্ষিত ছিল মূর্খ ছিল না ছিল না কিন্তু তার রপ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য সে কারণ হয়ে দাঁড়িয়েছে যে শিক্ষা স্রষ্টার আনুগত্য করতে না শেখায় সেটা কোন শিক্ষা সেটা শিক্ষা এবং আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই এটা আমরা সেই অপরাধীদের লিস্ট দেখুন আপনি নিজে ভাবুন সেখানে কতজন কোরআনি শিক্ষায় শিক্ষিত কোরআনী শিক্ষায় শিক্ষিত হলে কেউ অপরাধ করতে পারেনা এটা আমাদের বিশ্বাস কেউ প্রমাণিত সত্য আমি আপনার এই কথার কিছু দলিল কোরআন থেকে মনে হলো এখন কোরআন তাকে আমরা জানি তিনি এ কোরআনের দ্বারাই রহমতুল আলমিন হয়েছেন বিশ্ব জাহানের জন্য হেন যেটা তিনি নিয়ে আসতে পারেননি সব নিয়ে এসেছেন সুবাহ আর আরেকজন কোরআনের শিক্ষা গ্রহণ করেনি তার নাম ছিল আবুল হাকাম উপাধি ছিল আবুল হাকামের পিতাও নয় যদি সে বিরত না হয় কোরআন ধারক মুহাম্মদকে কে করার পর থেকে যদি সে বিরত না হয় লালাস তার সামনের মাথার চুলের জুটি ধরে আমি টানা হেঁচা করে তাকে নিয়ে আসবো বলি একজন মানুষকে মানুষটা অপরাধী মিথ্যাবাদী বললে জাহেদ মিথ্যাবাদী অমুক মিথ্যাবাদী কিন্তু আল্লাহ মিথ্যাবাদী বললেন মাথার সামনের অংশটাকে সামনে চুলের নিচে যে অংশটা থাকে এটাকে নাওসিয় এটা এমন অংশ কথা আলহামদুলিল্লাহ দেখুন কোরআন কোরআনের আবিষ্কার করেছেন মিথ্যা শনাক্তকরণ মেশিন বের করেছেন সেই মেশিন দিয়ে দেখা যায় যে মানুষ যত মিথ্যা কথা বলে সব এখানেই পরামর্শটা হয় যত ক্রিমিনাল ক্লাইমের পরিকল্পনা হয় সব এখানে হয় যত বিশ্বযুদ্ধ হয় ক্রিমিনাল এখন মনে করেন একটা যুবক বা কোনো একজন মানুষ সে আপনাকে তথ্য দিচ্ছে তথ্য যদি সে মিথ্যা দেয় ডিটেক্টর মেশিন থাকলে সেখানে লাল বাতি চলবে আর যদি সত্য তথ্য দেয় সে যাই ভাববে ক্রাইম করার জন্য ভাববে পরিকল্পনা করবে মিথ্যা পরিকল্পনা করবে সর্বনাশ করবে নিজের এবং পিতা মাতা সমাজের এই জন্যই আসলে কোরআন শিক্ষা না দিলে অবস্থা হবে নাসিয়া দিন একটা প্রশ্ন রাজি যেটা হচ্ছে বর্তমান সমাজে আজকে কিছু ক্রিমিনাল আমাদের সামনে প্রকাশ করা হচ্ছে বাস্তবিক অর্থে দেখা যায় তারা কোরআন শিক্ষায় শিক্ষিত কিন্তু তারা বিভ্রান্ত হয়ে এমন কিছু কাজ করছে যেগুলো ইসলাম শব্দ শুদ্ধ করে পড়া আর এর মর্মগুলি উপলব্ধি ভাবে বুঝা আমাদের দেশে আপনি যাদের কথা বলেছেন কিছু পড়তে জানে বক্তব্য অর্থ ছাড়া কোরআন কিছু তারা শিখেছে এই কিন্তু কোরআনের ভিতরে যে জ্ঞান গুলো এইগুলো যদি যেটা মনে হয় যে এরা আসলে দিন শিক্ষায় শিক্ষিত কোনো যুবক নয় কোনো সমাজের মানুষ নয় এদেরকে দিন শিক্ষায় শিক্ষিত মানুষদের সুরত রূপ আকৃতি দেওয়া হয় দিয়ে দিয়ে আজকে এই সমাজটাকে আমি যেটা বলছিলাম ওনার বিজ্ঞান ভিত্তিক মানে বিশ্লেষণ থেকে আমার একটা তথ্য মনে পড়ল সেটা হলো এই যে যুদ্ধের যে সরাঞ্জাম যুদ্ধের যে আব্রাহা এসেছিল কাবা শরীফ ভাঙতে তখন আল্লাহ আল্লাহ বড় কথা তাদেরকে ধ্বংস করেছিলেন মানে এখানে আরেকটা বিষয় আব্দুল মোত্তালে ছিল সেই সময়ের আরকি নেতা তো উনি দেখলেন যে এত বিশাল হস্তি বাহিনীর মোকাবেলা করার সময় উনি আল্লাহ জন্য দরখাস্ত করে উনি চলে গেছিলেন যখন সে অগ্রসর হচ্ছিল তখন আল্লাহ তবরকতলা আসমান থেকে সেই পাখি ঝাড় পাঠিয়েছিলেন পাখিরা পাথর বর্ষণ করেছিল এবং আব্রাহার এত বিশাল হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেছিলো তো এখানে হলো দুর্বলের পক্ষে ব্যবহার করা হলো আকাশপথ সে এখান থেকে যারা দুর্বল কিন্তু তাদের মেধা শক্তি বেশি তারা চিন্তা করে দেখল যে এই চূড়া ফিল থেকে আমরা এই শিক্ষা নিয়ে যদি প্লেন বানাইতে পারি তাহলে আমরা দুর্বল হয়েও তাহলে সবল দের উপরে বিজয়ী লাভ করতে পারবো পারমাণবিক শিখলো কোরআন থেকে আকাশ থেকে নিক্ষেপণ যোগ্য কোনো কিছুর এই যে আবিষ্কার কোরআন প্রথমে আল্লাহ রসুল হাজিও বলছেন আল্লা কুয়ারিবার যে নিক্ষেপ কাকে নিক্ষেপ কিছুই বলে যে অর্থাৎ মুসলমানরা যাদের বিরুদ্ধে চাইবে নিক্ষেপণটাই হলো বড় শক্তি আজকাল দেখেন সবকিছু শিক্ষা আসলে বর্তমান বিজ্ঞান বর্তমান পুরো বিজ্ঞান জগৎটা হলে কোরনের অবদান আল্লাহর কোরআন নাজির না হলে এগুলো কিছুই হতো না বর্তমান যুগে মুসলিম সমাজটা এমন হয়েছে কি অনেক শিক্ষিত পদস্থ ব্যক্তিকে শুনতে দেখা যায় ইসলাম সম্পর্কে অজ্ঞতা স্বীকার করে সে তার মান মর্যাদা বৃদ্ধি করে উল্টা মাইনাস পয়েন্ট এটা আমাদের দরকার ছিল দিনের জ্ঞান অর্জন করব। এবং এর মাধ্যমে মর্যাদা পাব এখন এমন উল্টো পথে আমরা চলেছি এই ইসলামী শিক্ষা নীতির বিপরীতে এখন অজ্ঞতা দিনের ব্যাপারে অজ্ঞতাকে স্বীকার করে নেওয়াকেই আমি মর্যাদা মনে করতেছি দেখবেন অনেক শিক্ষিত প্রফেসর ডক্টর হয়তোবা মন্ত্রী এমপি এইরকম পর্যায়ের লোক বলতেছে তো এটা তো ধর্মীয় বিষয় এটা কোরআনের বিষয় এটা তো আমি বুঝি না আমি বুঝি না মানে কি অজ্ঞতা স্বীকার করতেছে চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য আপনি দেখেন একটু যদি খেয়াল করেন অত্যন্ত চমৎকার যখন স্কিনের সমস্যা হয়ে কষ্ট পাচ্ছিলেন আল্লাহ তাহা তাকে হুকুম করলেন ওরকুদ তখনই তার স্কিনের সমস্যা দূর হয় আইডিয়া কোথেকে নেওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন ইসলামের শিক্ষানীতির উপরে ব্যাপক জ্ঞান আলোচনা আমরা সময়ের স্বল্পতার কারণে এ পর্বের এখানেই পরিসমাপ্ত টানতে চাচ্ছি আমরা পৃষ্ঠী বাংলার সাথে থাকলে আরও আলোচনা আপনাদের সামনে উত্থাপন করতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ আসুন এ পর্বের এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ।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 আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর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 তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সমাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহু কুফান আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে जा करते धर्म तत्व गोष्ठीपाथर बेसिपी बांगला मानवत समाधान